যারা অত্যাচারিত হবার পর আল্লাহর পথে হিজরত করেছে আমি অবশ্যই তাদেরকে দুনিয়ায় উত্তম আবাস প্রদান করব। আর পরকালের পুরস্কার তো অধিক বড়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 তোমরা যদি আবিসিনিয়া চলে যাও তবে তোমাদের জন্য ভালো কারণ সেখানে এমন একজন ন্যায়পরায়ণ বাদশাহ আছেন যার রাজত্বে কেউ জুলুমের শিকার হয় না সেই দেশটা সত্য ও ন্যায়ের দেশ আল্লাহ যতদিন পর্যন্ত তোমাদের জন্য এই জুলুম থেকে বাঁচার পরিবেশ না করে দেন ততদিন পর্যন্ত তোমরা সেখানে থাকতে পারো এই পরামর্শ অনুসারে রসুল সাল্লামের সাহাবিগর চাপের মুখে ধর্মত্যাগী হওয়ার আশঙ্কায় এবং নিজ নিজ দিন ও ইমান নিয়ে আল্লাহ নিরাপদ আশ্রয় থাকার বাসনায় আবেসিনিয়া অভিমুখে রওনা হলেন এটি ছিল ইসলামের প্রথম হিজরত তবে এখনকার সময়ের সম্মানিত আলিমগণ আরও কিছু কারণ উল্লেখ করেছেন যেমন সৈয়দ কুতুব রাহেমাহুল্লাহ তার ফি জিল আলী গ্রন্থে উল্লেখ করেছেন আল্লাহ আল্লা রসুল সাল্লা আলিয়াসাল্লাম মক্কার বাইরে একটা ঘাঁটি সন্ধান করছিলেন যেখানে ইসলামের আকিদা বিশ্বাস সুরক্ষিত থাকবে এবং সেখানে মুসলিমরা প্রকাশ্যের দিন পালন করতে পারবে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 তিনি বলেন আমরা যখন আবিস্তিনে পৌঁছলাম তখন আমরা একজন নাজ্যাসি আমরা সেখানে হুমকি ছাড়া অপছন্দ করতাম এমন কোন কথা আমাদের সেখানে শুনতে হয়নি কারা ছিলেন মহাজিদ্দের প্রথম দলে তাদের নামগুলো জেনে নেওয়া যাক রুকাইয়া রসুল্লাহ সাল্লা মেয়ে সাহালা মিনতে সোহায় নেবেন আমার তার স্বামী আবু হুজাইফার সাথে আমির এ বিনার একজন সন্তান তার সাথে ভ্রমণ করছিলেন সাহলা সেখানে একটা পুত্র সন্তানের জন্ম দেন তার নাম রাখেন মোহাম্মদ এ বিন আবু হুজাইফা উম সালামা বিনতে আবুয়া এ বিন আল মহিরা আব্দুল্লাহ এ বিন ওমার এ তার সাথে ছিলেন তার স্বামী আবু সালামা লাইলা বিনতে আবু হাসামা এ বিন আবু হুজাইফা এবানিম তার সাথে ছিলেন তার স্বামী আমের এ বিন রবি উম কুসম বিনতে সাহাল এ আমের আব্দ শামস তার সাথে ছিলেন তার স্বামী আবু সাবরা আব্দুল আবু হুসাইফা মুসাইব ওমায়ের আবু সালামা আব্দুল আমির বিন রবি সোহাইল বিন বাইদা আবু সাবরা এ বিন আবিরুহান কিন্তু আবি হজরতের কয়েক মাস পর তারা আবার মক্কা হিরে আসেন ঠিক কি কারণে তারা মক্কা হিরে আসেন এই নিয়ে বেশ কিছু মত আছে সংক্ষেপে জেনে নেওয়া যাক প্রথম মতটি হল মুহাজির রাবিসিনিয়ায় পৌঁছে গুজব শুনতে পান যে মক্কার কুরাইশা মুসলিম হয়ে গেছে কিন্তু প্রকৃত ঘটনা ছিল ভিন্ন রসুল্লাহাম সুরাহাজমের আয়াতগুলো কুরাইশের লোকদের পরে সরালে সেই আয়াতগুলো তাদেরকে ব্যাপকভাবে নাড়া দেয় তিনি শেষ আয়াতে পৌঁছানো মাত্রই সবাই সিজদায় লুটিয়ে পড়ে এই শেষের আয়তে ছিল সিজদার আয়াতুল্লাহবুদু সে সময় নবীজি সাল্লাই আর মুসলিমদের সাথে সাথে ঘটনাকে কেন্দ্র করে গুজব ছড়িয়ে পড়ে যে কোরআন লোকেরা মুসলিম হয়ে গেছে ফলে হাবাসা থেকে মুসলিমরা মক্কা হচ্ছে দ্বিতীয় মতটি হল আল হারানিকের ঘটনা এই ঘটনাটি সবচেয়ে বেশি বিতর্কিত ঘটনাটির সাথে প্রথম মতে কিছু মিল আছে এই মত অনুসারে আল্লা সাল্লাই সুরা আন্নাজমের ২০ নম্বর অ্যাট পাঠ করার পর আরও দুটো লাইন আবৃত্তি করেন এগুলো হলো হারানিক আর তাদের মধ্যস্থতাই তো চাওয়া হয় মুশ্রিকরা এই কথা শুনে খুশি হয়ে যায় কারণ তারা আল্লাহ মুখে তাদের দেবতাদের প্রশংসা শুনেছে মুশরিকরা তখন এই সুরাতের সিরদার আয়াতে সাহাবিদের দেখি নিজেরাও সিরতা দেয় আর এই সিজদার খবর সবখানে ছড়িয়ে পড়ে গুজব ছড়ায় যে তারা মুসলিম হয়ে গেছে তাই মুহাজিররা ফিরে আসেন ঘটনাটি এখানে শেষ নয় আমাদের মনে নিশ্চয়ই এখন প্রশ্ন জেগেছে আল্লাহ রসুল কি করে বলতে পারেন এগুলো হলো হারানিক আর তাদের মধ্যস্থতাই চাওয়া হয় কোনো সন্দেহ নেই আল্লাহ এবং বান্দার মাঝে মধ্যস্থতা নেই আর এই মধ্যস্থতাই হল শেখ এতদিন ধরে আল্লাহ রসুল সাল্লা এই মধ্যস্থতাকারী দেবতাদেরকেই তো অস্বীকার করে আসছিলেন তাহলে কেন তিনি হারানিক যেটা এক ধরনের পাখি সেটাকে মধ্যস্থতাকারী হিসেবে স্বীকার করবেন এই মত অনুসারে আসলে আল্লাহ রসুল সাল্লা আলাইসাল্লাম এই দুটি কথা উচ্চারণ করেন করেছিল শানসুল্লা আবৃত্তির মাঝে এই দুটো শিরকি কথা ঢুকিয়ে দিয়েছিল যেটা শুনে মুশ্রিকদের কাছে মনে হয়েছে আল্লাহ রসুল সাল্লাম এই দুটো কথা বলেছেন সুরহাজে আল্লাহআ বলেন যারা অবিশ্বাস করেছে তারা অতি সন্দেহ পোষণ করা হতে বিরত হবে না যতক্ষণ না তাদের নিকট কেয়ামত এসে পড়বে আকস্মিকভাবে অথবা এসে পড়বে এক অশুভ দিনের শাস্তি সুরাহাজ আয়াত পঞ্চান্ন এই কাহিনীকে উম্মার বেশিরভাগ আলিমরা গ্রহণ করেননি কারণ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 তৃতীয় মন্ত্রী হল মোহাজিররা মক্কা ফিরে আসে কারণ হচ্ছে হামজা এবং উমার ইসলাম গ্রহণ এই দুজন ছিলেন কোরাইশদের মধ্যে প্রভাবশালী দুই ব্যক্তি যাদের মাধ্যমে আল্লাহ দীন ইসলামকে শক্তিশালী করেছে তাদের ইসলাম গ্রহণের কাহিনী আমরা পরবর্তীতে আলোচনা করব ইনশাআল্লাহ কাহিনীতে ফিরে যাই কোরাইশরা মুসলিম হয়েছে এমন গুজব শুনে অথবা হামজা ওমার মুসলিম হয়েছে এই খবর শুনে মোহাজিররা মক্কা ফিরে আসলেন কিন্তু মক্কার পরিস্থিতি তেমন কোন উন্নতি হল না যে কারণে আল্লাহ রসুসাল্লা সাল্লাম মুসলিমদের দ্বিতীয়বার হিজরত করার অনুমতি দিলেন আর দ্বিতীয়বার বেশ বড়সড় একটি দল হিজরত করে সে দলে ছিল তিরাশি জন পুরুষ এবং আঠারো থেকে উনিশ জন মহিলা কিন্তু মক্কা ছেড়ে গেলেও কুরাইশরা তাদেরকে এত সহজে ছেড়ে দেয়নি আবিসিনিয়া হিজরতকারী মুসলিমরা রাজনৈতিক বা অর্থনৈতিক কোনো দিক দিয়েই মক্কার জন্য হুমকিস্বরূপ ছিল না কোরাইশরা মুসলিমদের পিছনিল আন্নার চাষির কাছে দুধ পাঠালো যেন সে আবিসিয়ার মুসলিমদেরকে তাদের কাছে হস্তান্তর করে দেয় এখনকার পরিবাসায় যেটা বলা হয় এক্সট্রাডিশন এই মিশনের জন্য মনোনীত করা হয় আমর ইবনুল আস এবং আবদুল্লা বিন রবি অথবা আমর বিন রবিকে ঘটনার কেন্দ্রীয় চরিত্র আমর ইবনুল আস একজন দক্ষ কূটনীতিবিদ কুরাইশদের খুব গুরুত্বপূর্ণ এক ব্যক্তি দেশে বিদেশের বহু লোকের সাথে তার পরিচয় রাজা রাজাবাদশাহ এবং বড় বড় লোকদের সাথে তার ওঠা বসা কূটকৌশল আর কথার লড়াইয়ে তু খোল তাই এই কাজের জন্য কোরাইশ তাকেই বেছে নেয় আমর ইবনুল আস নাজ্জাসীর দরবারে গেল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 তাহলে নাজ্জাসির সাথে যখনই সে মুসলিমদের বিষয়ে কথা তুলবে তখন এই ঘুষখোর কর্মকর্তারা আমার পক্ষে সায় দেবে আমার ঠিক এই কাজটাই করুন কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তাদের সাথে দেখা করে তাদের কি উপহার দিয়ে কথাবার্তা বলে রাখল বলল নাসির সাথে দেখা করার আগে যদি তোমরা এই মুসলিম লোকগুলোকে আমাদের হাতে হস্তান্তর করতে পারো তাহলে আমি আরও খুশি হব কারণ মুসলিমদের কথা নাজ্জাসির মনে প্রভাব বিস্তার করতে পারে সে এই ঝুঁকি নিতে চায়নি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 এ সময় নাজ্জাসীর বাদ বাকি সব কর্মকর্তারাও আমর বিন আজকে সমর্থন বললেন না যারা আমার দেশে আশ্রয় নিয়েছে আমি তাদের কথা না শুনে অন্য কারো হাতে তাদেরকে তুলে দেব না এই কারণেই মুসলিমদেরকে হাবাসা হিজরত করতে বলেছিলেন কেননা তিনি জানতেন আন্নাজাসী একজন ন্যায়পরওয়ান রাজা তিনি তার আদর্শকে সব কিছুর উপরে স্থান দেন নাজ্জাসী মুসলিমদেরকে ডেকে পাঠালেন তাদেরকে বলা হলো যে মক্কার আমর ইবনুল আস নার্জাসীর সাথে দেখা করেছে এখন নার্জাসী তোমাদের সাথে দেখা করতে চান এই কথা শুনে মুসলিমরা সুরা অর্থাৎ পরামর্শ করে সিদ্ধান্ত হয় যে জাহর বিন আবি তালিব মুসলিমদের মুখপাত্র হবেন তিনি যা সত্যি তাই বলবেন তারা নার্জাসীর দরবারে এলে নাজ্জাসী তাদেরকে জিজ্ঞেস করলেন তোমরা কোন ধর্মে বিশ্বাসী তোমরা তোমাদের দেশের লোকদের ধর্ম ত্যাগ করেছ আবার আমাদের ধর্ম গ্রহণ করনি। তোমরা পৃথিবীর কোন ধর্মৈত মানছ না তোমরা কারা জাফর উত্তরে যা বললেন তার পুরো বক্তব্য উমে সাল্লাম্মা রাজু আনহা থেকে বর্ণিত একটি হাদিসে উল্লেখ আছে আল্লাহ রসুল সাল্লা সাল্লামের চাচোত ভাই জাফর রাজিয়া আনহু বললেন হে রাজা আমরা ছিলাম মুশ্রিক মূর্তি পূজা করতাম মৃত পশুর মাংস খেতাম আতিথেও তার ধরায় কেয়ার করতাম অবৈধ কাজকে বৈধ করে নিতাম একে অপরের রক্ত ছড়াতাম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 হারাম কাজ অবৈধ কাজ একে অপরের রক্তপাত করা থেকে বিরত থাকতে বলেন তিনি আমাদেরকে সকল প্রকার খারাপ কাজ থেকে দূরে থাকার শিক্ষা দেন মিথ্যা বলা এতিমের সম্পদে ভাগ বসানো সতীসাধী নারীর নামে কুচ্ছা রটাতে নিষেধ করেন তিনি আমাদের বলেন আল্লাহর ইবাদত করতে ইবাদতে কাউকে অংশীদার না করতে এভাবে জাফরিয়াল ও আনহু আন্না কাছে একেবারে অল্প কথায় ইসলামের সারসংক্ষেপ তুলে ধরেন জাফর আদিল্লাহ আনহু ইসলামের এমন সব সুন্দর শিক্ষার কথা উল্লেখ করেছেন যা সৎগুণ সম্পন্ন যে কোনো লোক ভালো বলে মানতে বাধ্য তিনি নাচাসীর কাছে এটা স্পষ্টভাবে তুলে ধরেন যে ইসলাম কোনো খারাপ কাজে নির্দেশ দেয় না কোনো অনৈতিক কাজকে প্রশ্রয় দেয় না বরং প্রতিটি হুকুম আহকান প্রতিটি শিক্ষাই কল্যাণকর এর মাঝেই তিনি ইসলামের চারটি স্তম্ভের কথাও বলেন তার বক্তব্য ছিল সংক্ষিপ্ত এবং পরিমিত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 আপনার এই রাজ্যে আমাদেরকে ক্ষতি করতে আসবে না জুলুম আর নির্যাতনের কথা শুনে নাজ্জাসীর মন নরম হয়ে পড়ে তার মনে পড়ে যায় ইসালাহ ইসলাম ও তার অনুসারীদের সাথেও কি পরিমাণ অন্যায় অত্যাচার করা হয়েছিল তিনি নিজেও খুব ধার্মিক ছিলেন জাফরের বক্তব্যে পরিসমাপ্তিটা ছিল খুব চমৎকার এবং উপযুক্ত তা সব কথা শেষে নাজ্জাসী প্রশ্ন করলেন মুহাম্মদ সাল্লু আলাইসাল্লাম তোমাদের কাছে যা এনেছেন তার কিছু কি তোমরা এনেছো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 وَهَنَ রহি রি খুঁদ ইন নদরিদ অমী কলর্বি ইন্হনলি নিশৈল বিশী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 মুসলিমদের হস্তান্তর করতে অস্বীকৃতি জানালেন কুরাইশ প্রতিনিধিরা চলে গেল যাওয়ার সময় আমর ইবনে লাস হুমকি দিয়ে গেল যে করেই হোক মুসলিমদের সে মক্কা হেরিয়ে আনবে তাদেরকে শেষ করে ছাড়বে আমর ইবনেলাসের সঙ্গী তাকে বলল এমন করে বলো না এরা তো তোমাদের আত্মীয় নাজ্জাসি যদি এদেরকে ফিরিয়ে দিতে রাজি নাই হয় তাহলে বাড়াবাড়ি না করে দেশে ফিরে যাও কিন্তু আমর ইবনে লাস বলল না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 কিন্তু এই বিষয়টাকে পুঁজি করে নিজের ফায়দা হাসিল করতে চাচ্ছিল তাই সে ফিতনা তৈরি করছিল আন্নার যাশি এ কথা শুনে কিছুটা বিচলিত হয়ে পড়লেন তিনি ছিলেন ধার্মিক তার রাজ্যে এসব নিয়ে কোনো ফিতনা হোক সেটা তার কাম্য ছিল না তাই তিনি মুসলিমদের আবার ডাকলেন মুসলিমরা আগের সিদ্ধান্তেই অটল থাকল তাদের পূর্বের সিদ্ধান্ত অনুযায়ী যাই হোক না কেন তারা সত্য কথাই বলবেন আর এবারও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 মক্কার প্রতিনিধিরা আবিসিয়া এলে আন্নার চাষী প্রথমে তাদের জিজ্ঞেস করেছিলেন তোমরা আমার জন্য তোমাদের দেশ থেকে কী এনেছ আমার ইবনেল আস বলেছিলেন আমি আপনার জন্য চামড়ার তৈরি কিছু জিনিস এনেছি চামড়ার জিনিস ছিল আন্নার চাষির খুব পছন্দের কিন্তু সেদিন উম্ম ইসলামের ভাষায় সেদিন আমার ইবনেল আস ও তার সঙ্গীরা অপমানিত হল কেননা আন্নার চাষী তাদেরকে বের করে দেয়, এমনকি তাদের দেয়া উপহারগুলিও ফেরত দেন আমর ইবনুল আসের সাথে আন্নাজীর বন্ধুত্বের সম্পর্ক ছিল কিন্তু আদর্শের প্রশ্নে আন্নাজী তাকে প্রশ্রয় দেননি সত্যের পক্ষেই তিনি দাঁড়িয়েছিলেন সঙ্গত কারণে প্রশ্ন আসতে পারে কেন জাফর বিন আব্দ আলিবকে নাজ্জাসীর কাছে জবাব দেওয়ার জন্য বেছে নেওয়া হল অথবা তাকে বেছে নেওয়ার পেছনে হেকমাহ কি আমর ইবনুল আস ছিলেন অত্যন্ত বুদ্ধিমান এবং কূটনৈতিক দক্ষতা সম্পন্ন তার কথা জবাব দেওয়ার জন্য অবশ্যই তার সমপর্যায়ের কাউকে দরকার ছিল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 আন্নাজ্যাসী যাতে মনে না করেন যে কোন সাধারণ ব্যক্তি তাকে ভুল ভাল বলে এটা ওটা বুঝাচ্ছেন চতুর্থত তিনি রসুল্লাহ সাল্লাই এর আপন চাচত ভাই হওয়ায় রসুলামের বাণী সঠিকভাবে বহন করে নিয়েছেন এর একটা নিশ্চয়তা আছে এবং পঞ্চমত জাফর বিন আবুতালিবের চরিত্রে রসুল উল্লাহ সাল্লাহ আল্লামের সাথে অনেক মিল ছিল রসুল্লাহ সাল্লাই জাফরকে একবার বলেছিলেন আমার অবয়ব এবং চরিত্রের সাথে তোমার অনেক মিল আছে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 এখানে দেখা যাক কিভাবে আমর ই আস একটা আবহ তৈরি করতে চাইছিল যে মুহাম্মদ সাল্লামের দাওয়া কিভাবে কুরাইসের মধ্যে বিভেদ নিয়ে এসেছে এবং হিজরতকারীরাও একই ফিটনা এখানেও করতে পারে এগুলো বলে সে নাজির কিছুটা সহানুভূতি নিতে চাচ্ছিল উপরন্ত মনকরিয়া দিয়েছিল মুসলিমরা নজাসীর ধর্মে বিশ্বাস করে না এমনকি ইসা আলাামকে আল্লাহর বান্দা বলে মনে করে আর সিজদার ব্যাপারটা তো আগেই উল্লেখ করা হয়েছে এবার আসল জাফর বিন আবু তালেবের পালা যাতে তিনি আমর ইবনাল আসের একটা পর একটা কথা খন্ডন করতে পারে। তিনি জিনিস করলেন। পারেন কোরাইস্তের প্রাক ইসলামিক জাহিলিয়াত নিয়ে কথা বললেন এতে বুঝানোর চেষ্টা করলেন যে কোরআসের মধ্যে যে পরিমাণ অবক্ষয় হয়েছে তা একজন নবী ছাড়া ঠিক করা সম্ভব না এরপর তিনি অধপতিত কোরাইস্তের চরিত্রের সাথে রসুল্লাহ সাল্লাই চরিত্রের তুলনা করে দেখালেন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 শুধু এক আল্লাহকে ইবাদত করার জন্য তাদের উপর নির্যাতন করার কথা তুলে বুঝাতে চাইলেন কতটা অসহনীয় ছিল এছাড়াও তিনি প্রশংসা করতে ভুললেন না যে তার রাজ্যে কাউকে অন্যায়ভাবে অত্যাচার করা হয় না এবং নিরাপদ আশ্রয় হিসাবে আর কোথাও না গিয়ে নাজ্জাসীর রাজ্যকেই তারা বেছে নিয়েছেন এবং এভাবে আশ্রয় প্রার্থীদের প্রতি নাজ্জাসীর মতো ন্যায় পাশ রাজার কি দায়িত্ব তা পরোক্ষভাবে বুঝিয়ে দিলেন যখন আন্নাজী কোরআন থেকে কিছু তিলাবাত করতে বললেন তখন জাফর বিন আবুতালি বেছে নিলেন সুরা মারিয়াম মুসলিমরা বিশ্বাস করে ইসা আলাইসাল্লামকে জন্ম দেয়া মারিয়াম একজন কুমারী ছিলেন যা অন্য অনেক ধর্মের লোকেরা বিশ্বাস করে না এতে করে প্রতিষ্ঠিত হল যে মুসলিমরা মারিয়ামকে এক উচ্চ মর্যাদা নারী হিসেবে দেখে তিলামাদের মধ্যে এসব কথাবার্তা শুনে সবার মধ্যে কান্নার রোল পড়ে গেল এবং সব শুনে নাজ্যাসী আশ্বস্ত হলেন যে মুসলিমরা যা বলছে তার সত্য বলছে এবং তাদের নিরাপত্তা নিশ্চয়তা দান করলেন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 যার কারণে তাকে লাঞ্ছিত হতে হয় যদি কারো জন্য কোনো কিছুর ভার বহন করা অসম্ভব হয়ে থাকে তখন তার নিজেকে সেই পরিস্থিতির মধ্যে ঠেলে দেয়া উচিত হবে না একবার এক লোক ডিমের আকারের একখণ্ড খাঁটিসা নিয়ে কাছে হাজির হয় বললেন এটা আমার পক্ষ থেকে সাদাকা আমার সহায় সম্পদ বলতে এটুকুই আছে রসুল্লাহ সাল্লা সাল্লাম মন খারাপ করে বললেন তোমাদের কেউ কেউ তাদের সমস্ত সম্পদ সাদাকা করে ফেল তারপর বিপদে পড়ে আবার আমার কাছে সাহায্যের জন্য আসুক রসুল্লাহ চাননি এই মানুষটা তার সমস্ত সম্পদ দান করে পুরো নিঃস হয়ে পড়ুক বিপদে পরে সাহায্যের জন্য আবার কারো কাছে হাত উচিত। কিন্তু সিরাজ থেকে এটাও দেখা যায় আবু বকর সিদ্দিক রাজিউল্লা আনহু একবার তার সমস্ত সম্পত্তি আল্লাহ রসুলের কাছে দান করেছিলেন আর রসুল সাল্লা আল্লাহাম সেই কাজের প্রশংসা করেন দুটো একই রকম কাজের প্রতি তার আচরণ ভিন্ন হওয়ার কারণ হল রসুল্লাহ সাল্লাহাম জানতেন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 জাফর বিন আবিতালিব একজন কোরআশ আর তাদের কিছু সংখ্যক ছিলেন অল্প বয়স্ক যুবক যারা নবী মোহাম্মদ সাল্ল আলহ্লামকে নিরাপত্তা দিতেন তাদের কয়েকজন হলেন জুবাইর ইবনুল আওয়াম আবদুর রহমান ইবিন আউফ উসমান ইবিন আহবান প্রমুখ মুহাজিদের মধ্যে কোরাইশের অভিজাত পরিবারের কয়েকজন নারীও ছিলেন যেমন উম্মে হাবিবা তিনি ছিলেন আবু সুফিয়ানের মেয়ে কোরাইশ নেতার কন্যা হিসেবে তিনি কখনও মক্কায় নির্যাতন শিকার হননি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 এই ঘটনার কারণে কোরআন খুব বিব্রতকর পরিস্থিতির মুখে পড়ে আরবে কোরআসদের উঁচু অবস্থানের কারণ ছিল তাদের উচ্চ মর্যাদা মূল্যবোধ ও কাবার কারণে নয় যে তারা সামরিকভাবে শক্তিশালী তাই মানুষ যখন দেখল সম্ভ্রান্ত লোকজন তাদের জানমাল ও দিনের নিরাপত্তার জন্য মক্কা ছেড়ে চলে যাচ্ছে বিষয়টা কোরাইশদের জন্য বেশ বিব্রতকর পরিস্থিতি সৃষ্টি করলো। করল আরেকজন গ্রন্থকার মনিল আল গাদওয়ানের মতে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 দুর্ভাগ্যজনকভাবে আল হাবাসা এবং মাক্কি যুগ নিয়ে খুব বেশি বর্ণনা নেই এর কারণ হল মোদিনা হিজরতের আগে হাদিসের দলিল রাখা মুসলিমদের জন্য বৈধ ছিল না কারণ রসুল্লাহ সাল্লাই চাইতেন না তার কথাগুলো কোরআনের বাণীর সাথে মিশে যাক এছাড়াও পূর্ববর্তী আলিমরা মোদিনার ব্যাপারে যেরকম আগ্রহী ছিলেন সেই তুলনায় মক্কার ব্যাপারে খুব বেশি আগ্রহী ছিলেন না কেন না ইসলামী রাষ্ট্রের সাথে সম্পর্কিত আইনকানুন বিধি বিধি বেশিরভাগই মাদানী জীবন থেকে শিখেছেন পূর্ববর্তী আলমরা আসলে মক্কার বাস্তবতাও সেভাবে উপলব্ধি করেননি কারণ তারা ইসলামী আইনের অধীনে বাস করতেন কিন্তু বর্তমান সময়ে রসুল উল্লাহ সাল্লাহামের মাক্কি জীবনের প্রথম তেরো বছরের দিকে দৃষ্টি নিবদ্ধ করা বেশি দরকার কারণ আজকে বিশ্বে মুসলিমদের বড় একটা সংখ্যা সংখ্যালঘুদের মতোই বাস করছে সংখ্যালঘুদের নিয়ে অনেক ফিকো আছে যেগুলো মাক্কী জীবনের প্রথম ১৩ বছর থেকে শেখা প্রয়োজন হিজরতের ব্যাপারে একটা স্বাভাবিক প্রশ্ন আসে কেন আবসিনিয়া। ইরাক কিংবা সিরিয়া কেন নয় প্রথম কারণ সাল্লাম নিজেই বলেছেন আবিসিনিয়া যাও সেখানে এক রাজা আছেন যিনি কাউকে অত্যাচার করেন না সুতরাং মুসলিমদের আল হাবাসায় যাওয়ার পিছনে একটা বড় কারণ ছিল আন্নার যাশীর ন্যায়পরণতা দ্বিতীয়ত আল হাবাসের সাথে আরবদের সম্পর্ক ভালো ছিল কোরাইশা আবিসিনিয়া ব্যবসা করত তাই আরবদের সাথে আবিসিনিয়ানদের ইতিমধ্যে একটা ব্যবসায়িক সম্পর্ক গড়ে উঠেছিল আবিসিনিয়ার সংস্কৃতির সাথে রসুল্লাহ সাল্লাই সাল্লামের অনেক আগেই পরিচিত ছিলেন কেননা তার প্রথম ধাত্রী উম্মে আইমান ছিলেন আল হাবাসার তিনি রসুল্লাই সাল্লামের যত্ন নিতেন আর তাকে বুকে দুধ খাওয়াতেন একটি বর্ণনা এসেছে আইমান সামনে কিছু খাবার পরিবেশন করে। তখন তিনি জিজ্ঞেস করেন এটা কি উম্মে আইমান জবাব দেন এটা একটা আবিসিনিয়ান খাবার উম্মে আইমানের সংস্কৃতি আর ভাষা ছিল আবিসিনিয়ান তার উচ্চারণ ছিল বিশুদ্ধ আবিসিনিয়ান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 চতুর্থত আন্নাজ্যাসী ও জাফরে যোগাযোগ করার ভাষা ছিল সম্ভবত আরবি কিছু বর্ণনা এসেছে আন্নাজ্যাসী হিজাজের কিছু বছর তাই তিনি আরবিতে কথা বলতে পারতেন যদিও তিনি আরবে থাকতেন না কিন্তু আরব ও আবিসিনিয়ানদের মধ্যকার ব্যবসায়িক সম্পর্কের কারণে এটা অস্বাভাবিক নয় যে আবেসিনিয়ানরা আরবি বলতে বা বুঝতে পারত যেহেতু নার্জাসী কোরআন তোলাওতার সময় কোরআনের বাণী শুনে কাঁদছিলেন তার মানে নিশ্চয়ই তিনি আরবি আয়াতের অর্থ বুঝতে পেরেছিলেন একজন দোবাসী যদি আয়াতের অনুবাদ করে দিত তাহলে সেটা তার অন্তরে এতটা প্রভাব ফেলতে পারত না আন্নাজী মুসলিম হয়েছিলেন যদিও তিনি তার দেশের সরিয়া আইন কার্যকর করেননি প্রকৃতপক্ষে নাজ্জাসীর ইসলামের প্রত্যাবর্তনের ঘটনা সবার কাছে গোপন রাখা হয়েছিল তিনি জাফর বিন আবিতালিফ থেকে গোপনে ইসলাম শিখতেন যখন আন্নাজী মারা গেলেন বুখারিতে বর্ণিত আছে রসুল্লাহ সাল্লাই বলেন আজকে দিনে আবিসিনিয়ার একজন পুণ্যবান মানুষ মারা গেছেন আস আমরা তার জন্য দোয়া করি রসুল তার জন্য একটি গুরুত্বপূর্ণ ঘটনা আরেকটি হাদিসে রসুল বলেন আল্লাহর কাছে আন্না জন্য ক্ষমা প্রার্থনা করিজরতকারী মুসলিমদের থেকে আমাদের কী শেখার আছে বেশ কিছু পয়েন্ট এক সাহাবারজি আল্লাহ আনহুমদের মাঝে ছিল অবিচল নিষ্ঠা ও দৃঢ়তা তারা তাদের নীতির উপর অটল ছিলেন আদর্শের প্রশ্নে তারা কোনো আপোষ করেননি যদিও তারা জানতেন এর ফলে বিপদ হতে পারে আন্নাদ্দীর কাছে গিয়ে বলেন যে তারা ইসা আলা সাল্লামকে আল্লাহর বান্দা ও নবী বলেই বিশ্বাস করেন ঈশ্বরের পুত্র হিসেবে নয় আদর্শবান ব্যক্তিত্বশীল মানুষের পক্ষে এটাই শোভা ব্যক্তিগত স্বার্থের আশায় তারা সত্যকে ঘুরে ফিরিয়ে বলে না সাহাবিরা দিনের আদশকে বুকে করে চলতেন তারা আগেই সিদ্ধান্ত নিয়েছিলেন যা কিছুই হোক তারা সত্যটাই বলবেন তাদের কাছে জীবনের যেও দিন ইসলামের মূল্য অনেক বেশি ছিল দুই আবিসিয়ার সমাজ ও সংস্কৃতির যে রীতিগুলো ইসলামের সাথে সাংঘর্ষিক সাহাবিরা সেগুলো প্রত্যাখ্যান করেছেন তবে যেগুলো ইসলামের সাথে সাংঘর্ষিক নয় সেগুলো গ্রহণ করেছেন সেই সময় আবিসিনিয়ানদের মধ্যে নার্চাশিকে সিজা করার প্রচলন ছিল যে লোকই তার সাথে দেখা করতে যাবে সেই নাচযাসীকে স্ত্রী দিয়ে সম্মান জানাবে আমার ইবনালাস নাচযশীকে বলে রেখেছিল দেখবেন এরা যখন আপনার সাথে দেখা করতে আসবে তখন আপনাকে স্ত্রী করবে না ইবনে ইবনালাস সঠিক বলেছিল মুসলিমরা নাচাসীর সাথে দেখা করতে এসে স্ত্রা করেননি আর নাচাসী খুব রেগে গেলেন তাদেরকে জিজ্ঞেস করলেন সবার মতো কেন তারা স্ত্রী করল না তারা জবাব দিলেন আমরা আল্লাহ ছাড়া আর কাউকে স্ত্রা করি না এখনকার সময়ের মুসলিমরা সামাজিকতা ও সংস্কৃতি দোহাই দিয়ে বিভিন্ন হারাম ও বিদাতে অনায়াসে লিপ্ত হয় অথচ আবিসিনিয়ায় সাহাবিরা ভয়াবহ ঝুঁকির মধ্যে থেকেও ইসলাম নিয়ে সমঝোতা করেননি তারা অত্যাচারিত হয়েছেন নিজের দেশ ছেড়ে পালিয়ে এসেছেন কিন্তু নবীজির শিক্ষা ও সুন্না থেকে তাদেরকে কেউ সরাতে পারেনি সবাই তো করছে আমরা না করলে কেমন দেখায় এমনটা ভেবে সমাজের সামাজিকতা বা প্রচলিত প্রথা মেনে নেননি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 ইসলামের অনেক ইবাদতেই সমবেতভাবে করতে হয় যা থেকে জামাতবদ্ধ থাকার গুরুত্ব বোঝা যায় চার আবিস হিজরতের ঘটনা থেকে পারিবারিক ও সামাজিক জীবনে মুসলিম নারীদের অংশগ্রহণ ও সমাজের সাথে তাদের মেলামেশার ব্যক্তি সম্পর্কে ধারণা পাওয়া যায় দিন ইসলামে মুসলিম নারীদের ভূমিকা একটি গুরুত্বপূর্ণ আলোচনার দাবি রাখে প্রথম মুসলিম ছিলেন একজন নারী এবং প্রথম শহীদ ছিলেন একজন নারী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 এই ব্যাপারে আলোচনা করতে গেলে একটা ঘটনা বিশেষভাবে উল্লেখযোগ্য ঘটনাটি হাবাসা হিজরতের সাথে সম্পর্কিত সপ্তম হিজরিতে যখন মুসলিমরা আবিসিনিয়া থেকে মদিনাতে চলে আসেন তখন জাফর বিন আবি স্ত্রী আসমা বিনো উমাই একদিন দেখা করতে তার ঘরে যান হাফতা ছিলেন উমার বিন খাবের মেয়ে নসুল্লাহামের স্ত্রী উমারুল খাত্তাব রাহ আনহু তখন মেয়ের সাথে দেখা করতে এলেন ঢুকে দেখলেন সেখানে একজন মহিলা বসে আছে মেয়েকে জিজ্ঞেস করলেন ইনি কে উনি হচ্ছেন আসমা বিন্দু উমাইস হাস্তা উত্তর দিলেন আচ্ছা উনি কি সেই আবি মহিলা যিনি সাগর পাড়ি দিয়ে এসেছেন উমার একটা জিজ্ঞেস করলেন কারণ আবি থেকে মদিনা আসতে সমুদ্র পাড়ি হয় হ্যাঁ উনি সেই মহিলা উমার ইবুল খাত্তাব এরপর আসমাকে বললেন আমরা আপনাদের আগে হিজরত করেছি তাই আমরা রসুলুল্লাহ সাল্লামের ওপর আপনাদের থেকে বেশি হকদার এই কথায় আসমা কিছুটা রেগে গেলেন পাল্টা জবাব দিয়ে বললেন না তা হতে পারে না আপনারা আমাদের চাইতে রসুলের বেশি ঘনিষ্ঠ নন আপনারা তো আল্লাহ রসুলের সাথে থাকতেন তিনি আপনাদের ক্ষুধাত্তদের খাই দিতেন মূর্খদের শিক্ষা দিতেন আর আমরা ছিলাম বহু দূরে অপ্রিয় এক রাজ্যে আমি রসুলুল্লাহর কাছে যাচ্ছি আপনি যে কথা বললেন সেটা আমি তাকে বলবো দেখি উনি কি বলেন আমি কিছুই বাড়িয়ে চড়িয়ে বলবো না ওমানের কথা আসনার পছন্দ হল না কেন না? তারা আল্লাহ রসুল থেকে দূরে থেকেছেন নবীজি তাদের আত্মীয় বেশি আপন তাদের আশ্রয়স্থল তাদের অভিভাবক তার থেকে দূরে যাওয়া তাদের জন্য কষ্টকর ছিল অন্যদিকে ওমার এবং অন্যরা অন্তত রসুল সাল্লাহামের সংকটা হলেও পেয়েছেন যা থেকে তারা বঞ্চিত ছিলেন এই বিষয় দফারফা করতে তিনি রসুল্লাহ সাল্লাইের কাছে গেলেন এবং বললেন ওমার আমাকে এই এই বলেছেন রসুলুল্লা সাল্লাই বললেন তুমি উত্তরে কি বলেছ উমায়েশ তার দেয়া উত্তরটি রসুল্লাহ সাল্লা বললেন তা শুনে রসুল্লাহ যেন ঠিক তার মনের কথাটি বললেন তুমি ঠিকই বলেছ আসমা আমার প্রতি ওমার আর তার সঙ্গীদের হক তোমাদের চেয়ে বেশি নয় তারা একটি হিজরতের পুরস্কার পাবে আর তোমরা পাবে দুটি হিজরতের পুরস্কার কথা শুনে আসমা অত্যাধিক খুশি হয়ে গেলেন খুশি হলেন আবিসিনিয়ার সিনিয়র সাহাবিরা রসুল্লাহর এই কথাটি যেন তাদের মন ভরিয়ে দিল কতটা খুশি হয়েছিলেন তারা আসমা বলেন রসুল্লাহ আমাকে এই হাদিসটি বলার পর আবিসিনিয়ার সিনিয়র হিজরতকারী সাহাবারা দলে দলে আমার কাছে আসতেন শুধুমাত্র এই একটি হাদিস দুনিয়াতে এই হাদিসের চেয়ে তাদের আর কিছু ছিল না এই ঘটনা থেকে দেখা যাচ্ছে ওমরুল একজন মহিলার কথা বলছেন তাদের মধ্যকার কথোপকথন ছিল সরল সোজা সাদাশিদে ও ফরমান এছাড়াও আসমা পরবর্তীতে অন্যান্য পুরুষ তাহাবেদেরকে এই হাদিস শিক্ষা দিয়েছিলেন তাদের মধ্যকার সম্পর্কে ধরন ছিল চটলতা বিবর্জিত শিষ্টাচার সম্বলিত সোজাসাপটা ও মার্জিত তারা তাদের পারস্পরিক বোঝাপড়ায় সর্বদা একটি গাম্ভীর্য বজায় রাখতেন সস্তা কৌতুক বা হাসি দামা করতেন না পারস্পরিক সম্মান ও দূরত্ব বজায় রেখে পরস্পর কথা বলতেন আবি হিজরতকারীদের আরেক উজ্জ্বল দৃষ্টান্ত উম্মে হাবিবার আনহা তিনি ছিলেন আবু সুফিয়ানের মেয়ে মক্কার বিলাসবহুল জীবন ছেড়ে হাবাসা হিজরত করা ছিল তার জন্য একটা বড় ত্যাগ শিকার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 একজন মহিলার সবচেয়ে আপনার স্বামী স্বামীর দ্বারাই স্ত্রীরা সবচেয়ে বেশি প্রভাবিত হয় উম্মে হাবিবার স্বামী মূর্ত হয়ে যাওয়ায় তাকে কঠিন পরিস্থিতি সামাল দিতে হয়েছিল কিন্তু তিনি নিজের দিনকে বিসর্জন দেননি শেষ পর্যন্ত তাদের মধ্যে ছাড়াছাড়ি হয়ে যায় সেটাই ছিল তাদের সংসারের অবসম্ভাবী পরিণতি উম্মে হাবিবা ছিলেন চিরচেতা মানসিকভাবে শক্ত সমর্থ মজবুত একজন ব্যক্তিত্ব শত বাধা বাধাসত্ত্বেও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 মুসলিম আলিমগণ এই ব্যাপারে একমত যে কোনো মুসলিমের জন্য অমুসলিমদের মাঝে তাদের সমাজে বসবাস করা বৈধ নয় একটি হারিস এই ব্যাপারে স্পষ্ট করে বলেছে আমি সেই মুসলিমদের ব্যাপারে কোন দায়িত্ব নেব না যারা মুস্রিকদের মধ্যে বসবাস করে এটা হচ্ছে সাধারণ বিধান তবে এর ব্যতিক্রমও আছে আলিমরা সেসব নিয়ে আলোচনা করেছেন যেমন তারা বলেছেন যদি কোন মুসলিম অমুসলিম দেশে ইসলাম প্রচার করে এবং সেখানে স্বাধীনভাবে ইসলাম পালন করতে পারে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 দাওয়া সংক্রান্ত কাজকর্ম ইত্যাদি মুসলিমদের শিক্ষা দেয় গণ্য হতে পারে অন্যান্য প্রজেক্ট সম্পর্কে জানতে ভিজিট করুন কম স্লাস রেঞ্জ অফ মিডিয়া ইউটিউব চ্যানেল www.youtube.com slash